স্মিল্ল হি রহ নিমন আহ সু কৌল্ মিল সি মিনল মুসলিম আলাইকুম রহমতুল্লাহ ববরকতাত إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مذب لله ومن يذلل فلا هادي له وأشهدو أن لا إله إلا الله وحده لا شريك له وأشهدو أن محمد عبده ورسوله صلى الله تعالی وعلى آله وصحبه وسلم و могу تسليمًا قذيرة بعد ফত কাল শেখ উলাসবন তকবিত আশর ايه معلومه ثم قد غفرت لكم وبانه لا يدخل النار احد كما اخبر به النبي الله عليه بل قد الله عنهم ورضوا عنه وكانوا اكثر من 1400 ويشهدون بالجنه من رسول الله صلى الله عليه وصاب ابن قيس بن, بن من الصحابه ويقرون সৃষ্টি করেছেন আমাদের হৃদয়ত দান করেছেন সাল এবং সালাম নাজী মোহাম্মদ রসুলের উপর যার সাথে সঙ্গীগণের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া এবং রসুলগণের পরে আমাদের ধারাবাহিক আলোচনা আল আহিদ আল ওয়াসেয়ার আজকে পর্ব নম্বর হচ্ছে পঁয়ত্রিশ বিষয়বস্তু হচ্ছে সাহবাই কেরামদের ফজিলত এবং আহলুসন্না অল জামাতের क्षेत्र भूमिका विश्वास मर्जदा फजिलत और जम शाह सम्पर्क विश्वास रखें तीस सहबराम এক মর্যাদার নন বরং একজনের আর একজনের উপর শ্রেষ্ঠত্ব বা ফজিলত রয়েছে সম্পর্কে কারণ এই কিতাবে আহলে সুন্না এবং জামাতের আকিদা বর্ণনা করা হয়েছে শুরুতেই এই কিতাবে রয়েছে যে এই হচ্ছে আহলে জামাতের আহলসামের আল্লাহ আল্লাহাব আলমের সম্পর্কে আর কানে ইমান ইসলাম সম্পর্কে তারপরে আসমা আসমা সাহেব সম্পর্কে বিশেষ করে আর তারপরে যে বিষয়গুলি ধারাবাহিক আলোচিত হয়েছে শেষ দিকে সাহাবাই কালামদের সম্পর্কে আল্লি বাইক সম্পর্কে হ্যাঁ ওম্মাহাতুল মামি সম্পর্কে এসব বিষয়গুলি এবং এই উম্মাদ সম্পর্কে এইসব আলোচনা হয়ে এই কিতাব শেষ হবে আহলে সুন জামাত সম্পর্কে বলছেন যে কোরআন এবং সন্ন্যায় আর ইজমাতে যেই ফজিলত গুলি বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে এবং তার উপর ইজমা হয়েছে তাহলে এখানে তিনি বলতে চেয়েছেন যে দিন ইসলামের উৎস হচ্ছে প্রথম কোরআনে কেরিম আর তারপরে রসোর সা আর তারপরে তৃতীয় হচ্ছে এজমা তো কোরআন সন্না এবং এজমার দ্বারা যেসব ফজিলত এবং যেসব মর্যাদার কথা তাদের প্রমাণিত তা সাদরে গ্রহণ করেন কবুল করেন কারা আহলে সন্না এবং অল জামা যারা অগ্রণী প্রথম সারির প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন যাদেরকে সাবেক আর কিছু সাহাব এখান যারা পরবর্তীকালে কিছু বিলম্বে इलामाम ग्रहण कर पूर्व जरा बेहद धन सम्पद बोर निजे मेहनत परिश्रम बोक जेहदिब्ला जेहद कर दी गई सबकि जरा हदवार सन्धिर आगे हादसे बदरे हदवार सन्धिर आगे हदवार सन्धि कत साल ष हिजड़ीते द्वितीय जी हाद हिल तृत्य हिजड़ीते যেটাকে বলা হয়েছে যে ইয়ে বড় কোনো জেহাদের এ নেই কিন্তু বদরে তারা এসে আবার কারণ ওহদে প্রতিশোধ নিয়ে তাদের আবার এসে প্রতিশোধে নেব ছিল এজন্য প্রস্তুতি ছিল সাহবাঈদের আর তারপরে পঞ্চম হেজড়িতে হলো খন্দ ग्रहण कर दिन खेदमत कर आहिला जमील दान कर श्रेष्ठत दिए थकी ওই সমস্ত সাহবাইকে আমাদের মান আন যারা বিজয়ের পূর্বে খরচ করেছে এই বিজয়ের পূর্বের ব্যাখ্যাটা কি। ব্যাখ্যা অনেকে আপনাদের প্রায় সকলে বিজয় মানে শুধু মক্কা বিজয় বোঝেন তাই না কিন্তু কোরআন কেরিমে যে বিজয়ের আয়াতগুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যে আয়াতটি সুরা ইজাজা নসর ফাথ সুরাত আহকাফ সুরায় মোহাম্মদ আর তারপরে সুরাতুল ফাথ হ্যাঁ তারপর সুরা গুজরাত জি এই সুরাতুল ফাথের প্রথম আয়াতটা কার মুখস্থ আছে শুধু রেস অলফ বিজয় এজাজা নসর যখন আল্লাহর সাহায্য আসবে অলফাত এবং বিজয় আসবে আর এখানে রয়েছে তোমাকে আমি আয়াত তার দুই বছর পূর্বে নাজল হয়েছে মক্কিজা অষ্টম হিজ ঠিক না এই আয়াত নাজল হয়েছে হদাইবে সন্ধের সময় হদাইবি আর সন্ধের এইজন এই এই সুরাতে রয়েছে কথা রয়েছে ওসমান রাজি আল্লাহ তাহার প্রতিশোধ নেওয়ার জন্য যে বায়াত হয়েছিল কারণ রিজওয়ান এই জন্য বলা হয় যে আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করেছেন ওই সব সাহাবাই ক্ষেত্রে যারা এই গাছের তলায় তাহাত আল্লাহ ওই সব তলায় এই সুরাতি রয়েছে ইন্নায় তোমার সাথে এখানে এই যে হোদ এখানে হদেবর প্রান্তে যারা বায়াত করছে তারা যেন আল্লাহর সাথে বায়াত করছে। তোমার সাথে শপথ করা আল্লাহর সাথে শপথ জি এগুলি ক্ষেত্রে আয়াত নেই জি হ্যাঁ আর সন্ন্যত মায়াত সাল্লাহ নিয়েছেন জি হ্যাঁ আর খোলাফে খোলাফের আশেদিন বা যুগে যুগের খোলা ফারা খোলাফের না হইল বানমায়েদের ফারা আব্বাসী খালি ফারা এইরকম খালি যে কোনো আ যুগের খালিফারা দিন পর্যন্ত খেলাফ হচ্ছিল খালিফারা দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে নিতেন নিতেন আর আলহামদুলিল্লাহ সৌদি আরব এটা এখনো বহাল আছে তাই না জি বড় বড় যার ব্যক্তি আমির অমারা আলমা বড় বড় আলামা আর তারপরে এখানে যারা এরকম বিভিন্ন নেতৃত্বে বা প্রশাসনের নেতৃত্বে রয়েছে তারা যখন নতুন কেউ শাসন ক্ষমতায় আসেন বাদ সাহেব হোক অথবা বাদ সাহ যার স্থলেভিষিক্ত তারা তাদের হ্যাঁ সাথে কি করেন তারা হয়ে থাকেন তাহলে যারা খরচ করেছে তাদের ওপর প্রাধান্য দিয়ে থাকেন ফজিল দিয়ে থাকেন আহ জামাত ওইসব সাহাবাহামকে যারা হ্যাঁ যারা বিজয়ের বিজয়ের পরে যারা বিজয়ের হ্যাঁ বিজয়ের পরে যারা ইসলাম ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাস্তায় এটা হচ্ছে হুদ সন্ধি হুদের সন্ধিকে এখানে বিজয়ী বলা হয়েছে তাহলে এই এই কথাটি থেকে নেওয়া হয়েছে যে সমান হবে না ওরা যারা বিজয়ের পরে কি করেছে খরচ করেছে এবং জেহাদ করেছে এবং জেহাদ করেছে তাদের এই বিষয়টি কোন সুরাতে রয়েছে না সুরে হাদিদে রয়েছে এই কথাটি কথা রয়েছে সুরাত দেখেন কার কাছে আছে। যারা খরচ করেছে বিজয়ের পূর্বে ওরা এবং কাতাল লড়াই করে জেহাদ করেছে ওরা এরা কাদের ওদের যারা পরে যারা খরচ করেছে এবং জেহাদ করেছে যারা বিজয়ের পূর্বে ইমান ইসলাম নিয়ে এসছে এবং খরচ করেছে জেহাদ করেছে তারা আজম ও দারা জাতাল মর্যাদাদের থেকে বেশি উঁচা বেশি উঁচা কাদের চাইতে মিনাল্লিন আনফাকু সব সাহাবীর চাইতে যারা খরচ করেছে মিমবাদ ও পরে কিসের পরে এই বিজয়ের পরে ও কাত আলু এবং জেহাদ করেছে এই আয়াতে তাহলে বিজয়ের পূর্বে এইটি কোন বিজয় এটি হচ্ছে হদেব সন্ধি যদিও এই বিষয় মুফসরিনের আর একটি মত রয়েছে কিন্তু আসলে দুই আয়াতের ক্ষেত্র দুটি সুরে ইজাজের বিজয় হচ্ছে মক্কা বিজয় ফথে মক্কা गवेश मूल ना बोल विजय मानी मक्का विजय मसूर तुम आसले सुख तफसर सठीक कथा হোদ সন্ধিকে বিজয় কেন বলা হইল হচ্ছে প্রথম ছিল যে দশ বছরের জন্য চুক্তি হলো দশ বছর চুক্তি হলো মক্কার লোক মদিন মুসলিমদের ওপর কোন রকমের আক্রমণ করবে না আর মুসলিমরা মক্কার লোকের উপর আক্রমণ করবে না ঠিক আছে দশ বছর চুক্তি হল আরেকটি যখন এই রকম হয়ে গেল তখন স্বাধীনভাবে লোকেরা ইসলাম করেছে ওদের বাড়িতে যাতায়াত করতে লাগলো মোদিনাই কাফের কিন্তু যাই আমার ভাইকে দেখে আসি আমার বাপকে দেখে আসে আমার ছেলেকে দেখে আসি হ্যাঁ আমার মা বোন চলে গেছে দেখে আসি আচ্ছা আসে ওরা অমুসলিম কাফের মক্কার এদের বাড়িতে চলে আসে এদের এখানে যখন আসে ইসলাম শিখার সুযোগ পেয়ে যায় এরা ইসলামের ইসলাম গ্রহণ করে নেয় হ্যাঁ এদের দাওয়াতে এদের আখলাকে এদের চরিত্রে ওদিন আর সেই ইসলামিক সমাজ দেখে ইসলাম আকৃষ্ট হয়ে যায় যে আর যদি ইসলাম কবু কেউ নাও করে ताई तो कट्टरपन्थी छो इसम चरम शत्रु शत्रु नम्रत रूपान सब विजय इरा मुस्लिम कारण निरापद मक्का जेब सन्देह जाए जा मक्का आत्मस्वजन बाड़ी जाए मे नदी स्वीकार करते नदी स्वीकार करते काफे की एक पॉइंट मध्य मुसलिम আমরা হকের ওপর না আমরা হকের ওপর আর এই দিনে হক গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে আর আসবে আশ্রয় নেই আমাদের ভাইয়েরা মুসলিম হয় আর ওদেরকে ফিরিয়ে মানে এটা মেনে নিতে পারি না মানানোই মুশকিল আল্লাহ যখন নতির স্বীকার করবে তখন আনন্দিত হবে কিন্তু আল্লাহ যে এটা হেকমারে হেসে রহস্য রেখেছে আর যেটা জানে না যে ষষ্ঠ হতে এবার সন্ধি আর ওরাই চুক্তি ভঙ্গ করবে দুই বছর আল্লাহ তো সব জানছেন ওরাই চুক্তি ভঙ্গ করবে তিন দিনের মধ্যে ফিরে বেরিয়ে যেতে হবে আর অস্ত্র নিয়ে আসতে হবে না থাকলে লুকানো থাকবে জি যাই হোক আর হতে এবার সন্ধের বিস্তারিত যাচ্ছি না তো এই কথা যে ইমামের তাই কাদেরকে যারা হদ সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছে। হয় মক্কি জীবনে আর নাহলে মদিনার জীবনে কিন্তু ষষ্ঠ হিজরির আগে ওদেরকে ফজিল যারা ষষ্ঠ পরে সপ্তম অষ্টম নবম शक्तिशाली तर जी जरा अधिकांश हुनान युद्ध जो तीर बर्षण शुरू होलो हावा जान, जान।, जान। ग এমন ভাবে ছত্রভঙ্গ হয়ে গেল যে ভালো ভালো সাহাবাহাম বিব্রত হয়ে তাদের দেখা দেখি যে না আর টিকা যাবে না মনে হয় পরাজয়ের কারণ হয়েছিল আর তারপরে রসুল সামনের দিকে বাড়ছে আর এলাই আল্লাহ কোথায় যাচ্ছ তোমরা ফিরে আসো সাহাবাহাম যারা খাটি সাহাবাহাম চিন্তা করিস কথা তো ঠিকই আমরা যাচ্ছি কথা পালিয়ে এরা তো সব নিয়ম আছে যারা পালিয়ে যাচ্ছে আমরা পালিয়ে যাবো রসুল্লাহ পিছন থেকে ডাক দিচ্ছেন আর আমরা পালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসলেন আবার যুদ্ধ দিতে চাইলেন যে তোমাদের মনে মনে একটা গর্ব হয়েছিল দশ হাজার যেমন তোমার কিন্তু দশ হাজারে না যে আমরা পুরাতন খাঁটি মুসলিম কয় হাজার মুসলিম মক্কা বিজয় হয়েছে আর ওখান থেকে মাত্র দশ দিন হয়নি আর হ্যাঁ দুটি দল রয়েছে একটি হচ্ছে মহাজেরিন কারাকে বলা হয় যার মক্কা থেকে মোদী নাই হেজুর ঘর বাড়ি সবকিছু ছেড়ে ধন সম্পদ সব ছেড়ে এসছেন আর আনসার যারা মহাজের দিয়েছে মদিনাবাসী শ্রেষ্ঠত্ব কার রয়েছে আলোচনা তার কাছে মহাজের আনসারদের তুলনায় শ্রেষ্ঠ কেন এর কারণ যদি জিজ্ঞেস করে তাহলে মৌখিক যদি কেউ জিজ্ঞাসা কেন আপনি কি করে মক্কায় আর লোকদের দিচ্ছেন আল্লাহ রী আনসার কথা বলেছেন সেখানে আগে মহাজির আর তারপরে জি হিউলিনা মিনাল মহাজারিন যদি দেখেন ওই রকমই লিল তারপর আরো বিশ্বাস করে আহলি জামাত যে বদরে যারা অংশ নিয়েছিলেন তাদের সংখ্যা ছিল ওয়াকান ও সালাসমিজ আতা আসার তিনশোর অধিক মানে তিনশো তেরো অথবা চোদ্দ তিনশো আর ১০ আর বিজা বলা তিন থেকে নিয়ে দশ পর্যন্ত বা নয় পর্যন্ত নয় পর্যন্ত তাহলে তিনশো দশের অধিক এর মানে আসার মানে বলব দশের অধিক জি তো তিনশো জন এদের কি আল্লাহ বলেছিলেন সম্বোধন করি আসমন থেকে এই কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম কি আল্লাহ জানিয়ে দিলেন এম আলুম আসে তুমি হে বদরের মুজাহিদিন পালন করার না করো এটা অর্থ নয় আসলে শেখ সাইল ফজান এর কি ব্যাখ্যা করেছেন ওনার ব্যাখ্যা থেকে আপনাদের শোনাচ্ছি এবং তিনি নকল করেছেন কথাটি গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে শোনাচ্ছি বলছেন বিশ্বাসী যে আল্লাহ তাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন এলম যা চাও তোমরা আমল করো গাফার তোমাদেরকে ক্ষমা করে দিলাম দিলা আল্লাহ অন্তর জানি কিনা আল্লাহ সবকিছু জানেন কিনা আল্লাহ যেমন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যতে একক নামাজ ছাড়বো না আর কে আছে যারা পাক্কা খুব নামাজ এখন তাহারুদ পড়ছে একসময় কে নামাজ ছেড়ে এটাও জানেন কিনা আল্লাহ এবার তাহলে বুঝে গেছেন কেন আল্লাহ ঘোষণা করেছেন যা আমল করো করো আমি মাফ করে দিলাম আল্লাহ জানছেন যে তিনশো তেরো জন এই যে এরা জাহান্ন এমন কোন আমল করবে না যাওয়ার কারণ হয়। এমন কোন কাবিরা গোনা করবে না যেটা জাহান্ন যাওয়ার কারণ হয় অথবা এরা কেউ হ্যাঁ ফরজ কেউ পরিত্যাগ করবে না ফরজ কেউ ঘাটতি করবে না জি সুতরাং শেষ পরিণাম आलो केलाफर दृष्टिभंगी ने जम्स ইমাম ষোলো কিতাবটি আমার কাছে আছে লাইব্রেরিতে বলছেন আশকাল আল কাসির নাস মানাহ বলছেন যে অনেক আলেমদের কাছে বা মুসলিমদের কাছে वक्टर अर्थ बड़ मुश्किल जटिलो कर्म करो फाकत गए तब माफ तो अपना साधारण ज्ञान गुजबं नमज पढ़िया रोजा राखिया नहीं रखी गरम दिन तोजा राखिया ना रखी तो माफ हो गए এটা কি বোঝানো হয়েছে না এটা বোঝানো হয়নি বলছেন যে অনেক লোকের জন্য এই বিষয়টি বোঝা এই জন্য জটিল হয়েছে সুম্মা জাকার এই সম্পর্কে বিভিন্ন মন্তব্য গুলি উল্লেখ করেছেন সুম্মা কালা তারপরে বলছে কাইম অন্য অন্যদের উক্তিগুলি নকল করার পরে ফেললে যে নজর নফিজা আলী যা আমি এই মর্মে বিশ্বাস করি আল্লাহ আলম আল্লাহ বেশি জানেন যে আন্না হাজা খেতা বললে কৌবিন এই কথাটি সম্বোধন এমন একটি সম্প্রদায়কে বিশেষ করে বদরের তাদের সম্পর্কে জেনে নিয়েছিলেন যে আন্না তারা তাদের দিন পরিত্যাগ করবে না দিনের পর অটল থাকবে বলি অমুতুন আল ইসলাম বরং ইসলামের উপর তারা কি করবে মৃত্যুবরণ এই না যে কোন গুণায় হবে না তারা হ্যাঁ তাই বলছেন যে হ্যাঁ হতে পারে কাদি ও কারি ফোন মায়ুকারে ফু গাই রহমিনা জনুক অন্য অন্যদের যেমন ভুল ভ্রান্তি হয় গুনা হয় হইতে পারে তাদের কিন্তু গুণা হলে গুণার উপর অটল থাকবে না হ্যাঁ গোনা থেকে তারা তবা করে নেবেন কি নেবেন না এটা আল্লাহ জানেন কি জানেন না করে জানেন আমাদের সম্পর্কে আমাদের আল্লাহ গোনাহা সাগিরা হবে না কবিরা হবে এটাও জানেন কিনা আল্লাহ তো আল্লাহ ওই সাহবাই যারা বদরের অংশগ্রহণকারী তাদের সম্পর্কে তা জানতেন আলিহা তবে আল্লাহ তাদের যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ তাদেরকে গোহার উপর পাপের অটল রাখবেন না এত যে তামু আসার গোনা হইলেও সেগুলোকে মুছে দেবে কারণ কোরআন হাসান নিশ্চয় নাকি কি করে গোনাগুলিকে মুছে দেয় মিটিয়ে দেয় আহলে সনাতন আর জাহান নামে যাবেন না ওই সমস্ত সাহাবাইকে আমরা বা তাদের মধ্যে কোনো একজন যারা বায়াত করেছে রাসুর সাথে গাছের তলায় হদেবের সন্ধি তা হদেবের সন্ধিতে কত ছিল চোদ্দশোর বেশি ছিল বলছেন কেমন আখবর বিহীন সাল্লাহ বলেছেন এই কথাটি একটা হাদিস থেকে নেওয়া হয়েছে এক তারা জাহান্নে যাবে না যারা হতে শুনতে হাজির আল্লাহ হয়ে গেছেন এবং তারা আল্লাহর আল্লাহ পেয়ে বা জান্নাতে তারা রাজি হয়ে যাবে এই কথাটি রয়েছে কোরআন তাই না যারা আল্লাহ রাজি হয়ে গেছেন ওয়াক আার আলফ ও মিযা এদের সংখ্যাশোর বেশি ছিল আর যে বিষয়টি বললাম যে শোনায় আপনাদেরকে তাদের সম্পর্কে বলেছেন এ হাদিস মুসলিম রয়েছে দুই হাজার মুসলিম ছিয়ানব্বই বলছেন সম্পর্কে বলা হইল সেটা সহি হাদিস রয়েছে হাতে বিবিন আবিবাল তার ওই যে চিঠি পাঠানোর ঘটনা জানা আছে তার কোন আত্মীয় মক্কায় ছিল না হ্যাঁ পরিবার ছিল কি করেছিলেন একটু দেখাশোনা করে সে যেন কখন কি করতে সম্পর্ক ওই হয়ে গেল চিঠিটা নিয়ে আসা উদ্ধার করে ওই মহিলা নিয়ে যাচ্ছে এক মহিলা নিয়ে যাচ্ছিল মক্কায় আর তারপরে সাহাবিরা বলছেন গর্দন উড়িয়ে দি রসান বলেছেন অমায়ুদরিক তুমি কি জানো আল্লাহ অন্তর সম্পর্কে কখনো মোরতাদ হবে না ইসলামের দুশ্মন হবে না ইসলামের খেলাফ বা ইসলামের ক্ষতির কাজ করবে না যদি বাহ্যিক তোমাকে মনে হচ্ছে যে বড় অন্যায় কাজ করেছে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে তাই না এটা আজকালকার জামানে যদি করা হইতে হচ্ছে দেশ দ্রোহিতা ঠিক না একটা দেশের আরেক দেশের সাথে যাচ্ছে দেশ না সোজা ফাঁসিতে চলবে কি বলেছিলেন্লাহ ইতাল আহ ফা মা মালুমা তোমরা যা আমল করো করো তোমাদেরকে মাফ করে দিলাম আল্লাহ আসমান থেকে বলে দিছে এই কথা সৌরুল্লাহাম যে সাহাবি কে রসুর সালাম জান্নাত আগের গুলি হয়ে গেল বদরিরা জান্নাতি যারাহ দেবের সন্ধিতে হাজির হয়েছে জান্নাতি ঠিক তারপরে নাম ধরে ধরে যে সব সাহাবাই কামদের উল্লাফিকে সাক্ষী দিয়েছেন ওরা ওরা জান্নাতি তাদের সম্পর্কে ওই সমস্ত সাহাবাইক এরাম সম্পর্কে যাদের সম্পর্কে রসুর উল্লা সালাম সাক্ষী দিয়েছেন যেমন কালা আসারা কালা আসারা মানে আসাম ওবাসিক কেউ নাম বলতে পারেন হুম। দেখি দশজন সাহাবিন আলী ও বাইদার আবু ওবায়দুল্লাহ না আবু ওবাই দাহ আবদুর রহমান ওবাইদুল্লাহাবিন আর একটা বাকি আছে না কাছাকাছি সাদের কাছি হ্যাঁ ওমান রাজি আল্লাহ তানারু ভগ্নপতি জি সাইদ ইবনে জমি নো ফাইল গোটা পুরোপুরু মুখস্থ করিনি একজন ওস্তাদ ছিলেন তো আরবি কবিতার ছন্দে মুখস্থ করিয়েছিলেন তো ওই ওই যে একবার মুখস্থ করেছি ক্লাসে বসে ক্লাসে বসে মুখস্থ করেছি আর একটা খাতাতে নোট করে নিয়ে যদি ভুলে যাই কারণ স্মৃতি শক্তি খেয়ালত করতে পারে তা করে না করে না কিন্তু যাতে কবিতা কার্বিক কবিতা ওদের মুখস্ত করা খুব সহজ দুই লাইনের শুধু কবিতা আছে ছন্দ ছন্দে তাড়াতাড়ি মুখস্থ থাকে ঠিক না জি তো আশ্রামা হয়ে গেলাম জি তারপরে বক্তা একজন বিনা হিসাব যাবে তখন কি ছিল সেটা ওকা সাহেব কে তার উত্তর ওকা সাহেব হাসানি মিনহ বিনা হিসাবে বিনা আজবে জান্নাত তাহলে আন্তা মিনহুম জি হ্যাঁ তাকে জানাতের সার্টিফিকেট দিয়েছেন বা সাক্ষী দিয়েছেন তার সম্পর্কে এই জন্য ছেড়ে দিয়েছেন বেমাতিল এখানে আগের আলোচনার আগে বাকি সাহেবের কেমন সম্পর্কে কি বলবেন তাহলে যাদের সম্পর্কে নাম ধরে ধরে আর এ কথা বলেননি যে তারা বদরিওন না আর তারা হ দেবের সন্দিহিত হাজির হয় না তাহলে তাদের সম্পর্কে কি বলবেন হ্যাঁ এই বিষয়টা জেন হ্যাঁ হদিয়াল্লাহ আর জি আর যার জন্য নাম ধরে ধরে দেননি আর তারা বদরি সাহাবিও না আর হ দেবের সন্দীতেও উপস্থিত সাহাবি না তাঁদের সম্পর্কে কি বললেন বলছেন আমালাম যার জন্য নাম ধরে রসুলি অমুক জান্নাতহু আহল জামাত নাম ধরে সার্টিফিকেট দেইনে। কেন অনেকে বিদ্যার্থীরা কিন্তু এই কথাটা হয়তো ধরতে চাইবে চিন্তা করে কথা বলতো কেন আপনি যখন নাই তারপর আপনি সাক্ষী দেন বা সার্টিফিকেট দেন তাহলে আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যার আপনার জ্ঞান নেই এটা কাবি রাখো নাকি তাই বলছেন আল্লাহ কারণ যার সাক্ষী আল্লাহ দেননি তার এই রকমের সাক্ষী সাধারণ একজন মুসলিমের দেওয়া আল্লাহ সম্পর্কে মন কথা বলা বা নিজের পক্ষতে কথা বলা তবে তাই কি তারা জান্নাতি না বলছেন আল মসিন তবে আহ জামাত যারা সৎ নিষ্ঠাবান তাদের সম্পর্কে জান্নাতের আশা রাখেন এবং আল্লাহ রহমতের আশা রাখেন তারা জান্নাতি क्षेत्र इंशाला सबा नाम सार्टिफिकेट दिन दर जो दरिल देव ना कथाटी शुद्ध सहबर सम्पर्क नई बर परवर्ती कल कारो सम्पर् आजकल सार्टिटीफिकेट अमुक शहीद शहीद मैं तीन जलूम तो आल्ल तो शहीद बोलार दलिल की जान्नती बोल दलिल कल्लापर्म मिथ्ठा कथा बोलाउट कला तलो मानस समान आशादी इंशाला जहान नामी आजकल क्यों अनेक अपना बोल तब आशंका जरा मंद कथा किप्त हो जाए तरह सम्पर्स जमत की আজাবের আশঙ্কা করে আর যারা বিষয়। তারপরে যে টু রয়েছে সেটা হচ্ছে যে তারিব বা সিরিয়ালে ফজিলতের ক্ষেত্রে কারণ আমাদের আজকের বিষয়বস্তুর মধ্যে একটি কি আছে একের অন্যের ওপর শ্রেষ্ঠত বা ফজিলতের বর্ণনা তো বলছেন যে করে বা বা দান বিশ্বাস করে যা আমির মোহামিন আলী আবি তালিব রাহানহ থেকে মোতাওয়াতের সূত্রে বর্ণিত মোতাওয়াতের মানে একবার স্পষ্ট প্রমাণিত বহু সূত্রে প্রমাণিত মোতাওয়াতের সবচেয়ে শক্তিশালী সূত্র সনাদের ক্ষেত্রে আজিজ তারপরে গাড়ি করেছিলাম কিছু আছে। তো মোতাওয়াতের সূত্র বর্ণিত হয়েছে আলী রাজি থেকে কি এবং অন্যান্য সাহাবাহর থেকেও মিন এই বিষয়টি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নবী সালামের পরে কে এক নম্বর আলী চার নম্বরে রাখেন আলী রাজি আল্লাহ জামাত কামাদ আস্তার যেমন বিভিন্ন হদিস গুলি বা আস্তার মানে সাহাবাহ কেমন উক্তি প্রমাণ আজমা সাহাবাতু যেমন খেলাফতির বিষয়টি আসলে যে কে খালিফা হবেন তখন উমার রাজিয়াল কি করেছিলেন তরিকাটা কি অবলম্বন করেছিলেন জানা আছে হম ছয় জন কেন বলছেন ছয় জন কি করেছিলেন छिष्ट सूरा जन मसरा मदिनारा रही बाकी तरफ परामर्श नहीं छे जन हम जो एक जन के खिलाफ देवर मैं प्रस्ताव उठल ओसमान नजर प्रस्ताव प्रस्ताव हम আলী তালা আল্লাহ এই ক্ষেত্রে তারপরে তিনি দেখলেন যে উসমান সমর্থকের সংখ্যা আলী রাজিয়া সমর্থকের চাইতে বেশি তখন উসমান রাজি আল্লাহ তালকে কি করা হইল হ্যাঁ যে উসমান রাজি আল্লাহ বায়াতের ক্ষেত্রে আলীর আগে তিনি খালিফা হয়েছেন এরপর এজমা কার হয়েছে সাহাবাই খানদের এজমা ঐক্যমত রয়েছে আর এজমা কিন্তু একটি ধরেন শরীয় আর একটি বিষয় হচ্ছে ফজিলত্বের শ্রেষ্ঠত্বের মাসালা দুটি মাসাল আলাদা করে মনে রাখবেন তাহলে কথাগুলি স্পষ্ট হয়ে যাবে উসমান আর আলী এই দুইজনের মাঝে খালিফা কে আগে এই ক্ষেত্রে জেনে রাখতে হবে যে সাহাবা যখন তৃতীয় খালিফা হচ্ছেন আমাদের বারহাক আলী রাজ আর একটি মশালা কি বললাম ফজিলতের মাসালা যে আকার ওমার তারপরে উসমান শ্রেষ্ঠ নাকি আলী শ্রেষ্ঠ এই বিষয়টিতে কিছু আহলে সন্ন্যতের ইত্তলাফ রয়েছে মা অথা আহ কিছু আহলে সুন্নতলাফী উসমান এবং আলী সম্পর্কে তারা মত করেছে তাদের ইখতলাফ হয়েছে কি বিষয়টি আফজাল যে তাদের দুইজন মাঝে কে উত্তম কিন্তু ইখতলাফ হইল বাদা ইত্তিফা আলহ তকদিমি বাকরিন ওমর হ্যাঁ चाहते उमार श्रेष्ठ एक कथा क्या कथा आह क्यो विश्वास करी और करना क्या बोझा गया বলছেন কি খলিব হয় এর আফেদিসা আহলে সন্ন্যের কিছু লোকের কিসের বিষয়ে ফজিলতের বিষয়ে যে উসমান উত্তম না আর এটাই সঠিক যে আলি উত্তম ফজিরতের দিক থেকে ফাঁকাদ্দমা কমর এই বিষয়ে তিনটি মত রয়েছে দুটো মত তো বন্ধ আরেকটি মত শুনবেন সেটা হচ্ছে যে আমরা কিছু বলবো না নীরব এটাও বলবো না ওটাও বলবো তুফ এক তিনি বলেছেন আলীর কথা ওয়াকাদ্দ আলিয়ান আর এক দল আলী রাজিয়া তালান হক প্রাধান্য দেশে বলছেন তিনি শ্রেষ্ঠ হ্যাঁ আর তারপরে ওসমান ও কৌমন তফু আর তৃতীয় দল নীরব থেকেছেন কথা বলতে যে আমরা কিছু বলবো না দুজনের মাঝে ফজিলত দেব না উমার বলতাম আর তারপরে আমরা কেউ কাউকে কারো দিতাম না এগুলো তাদের এই ধরনের আলী তবে ইমিনেতা ইমর আল্লাহ বলছেন ফজিল ক্ষেত্রে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত আহলি সন্ন্যদরা একমত হয়েছে কিসের ওপর যে উসমান আলী রাজি আল্লাহ তাল চাইতে শ্রেষ্ঠ ওই যেই তরত খালিফা বানিয়েছেন হ্যাঁ সাহাবাহাম অর্থাৎ যেমন খেলাফতের ক্ষেত্রে তৃতীয় উসমান রাজি আল্লাহ তেমনি ফজিল মরজাদের ক্ষেত্রেও তৃতীয় স্থানে এই ছিল ইমাবি রহমা উল্লার কথা مسلا مسلا مسالت مسلاسمان ফ নেই যেমন সাহাবাহ সাথে যারাও প্রস্তাব তুলেছিলেন আলী রাজিয়া ছিল জামাতের এজমা এবং সাহাবাহি আলা আফল উম্মা এই উম্মাতের সবচেয়ে শ্রেষ্ঠ নবীর পরে আকার তারপরে ওমার তারপরে ওসমান খেলাফতের ব্যাপারে ওয়ালাফুফান ও আলী তবে তারা ইফ করে সোনাত মাঝেটিতে তিনটি উক্তি নকল করেছেন তিনটি উক্তি যা সোনা দেখে রহম্লা কোনটিকে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ যে উসমান হ্যাঁ যেমন খেলাফতে তিনি সাহাবি জি এর দলিল হিসাবে প্রাধান্য দিয়েছেন মানে উসমান হচ্ছে শ্রেষ্ঠ ও তাকদিম উসমান উসমানকে প্রাধান্য দিয়েছেন খেলাফতেও যেমন মত তেমনি এটাও ঠিক যে ফজিলত তিনি আগে অমরিন কয়েকটি কারণ কারণগুলি শুধু বয়ান করে দিই যেটা এটা ছিল না ইবিনা তাইমের কথা একটি কথা সাহাবা এসেছে যখন এজমা হয়ে গেছে কিসে বায়াতের ক্ষেত্রে কার সাথে বায়াত করেছেন আগে ওসমানের সাথে তখন আমরাও সেই তোর ঠিক রাখলাম সাহাবাহামদের অমাজাক ইন্ন আফজালু আর এটা এজন্য জন্য সাহাবিরা যে তাঁরা ভালো জানতেন যে আলীর চাইতে তুলনামূলক সার্বিক দিক থেকে দেখলে তার সন্দেহ নেই যেমন আত্মীয় জামাই হওয়ার দিক থেকে বুঝতে পারছেন না আর উসমান দূরের আত্মীয় যদিও তারাও করাইসেন কিন্তু দূরের আর আলী হচ্ছেন বনু এসব দিক থেকে তারিবিল তাদের তরতিবটা হবে ফজিল যেমন খেলাফতে তরতিব তিন নম্বর আলী তিন নম্বরটি বয়ান করেছেন হচ্ছে একমত হয়ে গেছে যে ওসমান আগে আর তারপরে আলী রাহ আনহমা আব্দুর রহমান বিন অফ সম্পর্কে শুধু বলে দি আব্দ আলী রাজিয়া তালানুকে বলেছিলেন মদিনায় ঘুরে ঘুরে খবর নিয়ে যে কাকে বানানো যায় খলিফা তারপরে বলছেন আলীক এমনি নজার তো আমি লোকজনের অবস্থার দিকে আমি দেখলাম উসমান তাদেরকে দেখছি না যে উসমানের সমান কাউকে মনে করছে সবার ঘরে খবর নিয়ে বললেন আলীকে যে দেখো আমি সবার খোঁজ খবর নিয়ে দেখলাম উসমানের মোকাবেলায় কাউকে রাখছে না তার মানে আপনি খালিফা হবেন না এখন খালিফা উসমানি হোক আবুবেন না দেয় হ্যাঁ বিশেষ করে খেলাফতের ক্ষেত্রে যেখানে সাহবাই কেরাম মশার ভিত্তিতে করেছেন তাহলে তারা মহাজরিন আনসারদের মানহানি করল কতটা বুঝেছেন সহজ কথা বুঝলেন না আমরা দু তিনজন সাহেব যদি একটা সিদ্ধান্ত করে দি আর তারপরে আপনারা বলেছেন না না এই সিদ্ধান্ত হ্যাঁ ঠিক কিনা আর তারপরে যদি কেউ ইফতলাফ করে যে না ফজিলতের ক্ষেত্রে উসমান যাতে বেশি ফজিলতা মর্যাদারা খালি তাহলে মানহানি করল না মানহানি হইল না হইল না অবশ্যই জি হ্যাঁ আফজাল এটা প্রমাণ করে যে উসমান হচ্ছে তারা বাধ্যতামূলক করেননি তারা স্বাধীন চাই তাকে পছন্দ করেছেন এবং আগে বাড়িয়েছেন মশ বাদশাওয়ার পরামর্শের ভিত্তিতে ওয়াকানা আলী রাজিয়া মিনজুম্লা আলী রাজিয়া তারা ওইসব লোকদের অন্তর্ভুক্ত যিনি বায় নিয়েছেন তিনিও বায়াত সাথে সাথে আমি খলিফা আর উনি করতেন এই কাজটি দণ্ডবিধান করা কাউকে সে বেত্রাঘাত করা হোক যেমন মদের শাস্তিতে অথবা ধরেন আরো যেসব শাস্তিগুলিতে রয়েছে বেত্রাঘাত রয়েছে বা আরো যেসব হুদুদ রয়েছে এইগুলোর ক্ষেত্রে এই ছিল আজকের আলোচনা আর সময় যথেষ্ট হয়ে গেছে এখানে শেষ করি শা আল্লাহ বাকি এই বিষয়ের সাথে কাছাকাছি সম্পর্কিত আরো সব মাসাইগুলো আছে যেগুলি বর্ণনা করব ইনশা আল্লাহ আহলে বেদ এবং আলী রাজি আল্লাহ আনহ আজ তিনি চতুর্থ খালিফায় বিষয়ে সম্পর্ক তাহ্ জল কলবো তোময়া